بسم الله الرحمن الرحيم بارونகுரு नमय ओ आशिम दायलु अल्लाह नामे सुरु انها همي فوق همي قد بنا سجنا لظلمي وغذا قلبي اسيرا بنا آهاتي وحلمي <تصفيق> بنا سجن اللي ضمي وبدا قلبي يسير بنا هاتي وطلني بنا هاتي وطلني إنها الأفراح تشكي ودم العين تبكي إنها الأفراح تشكي أجرت بعيدا وأتى القهر ليأحكي هذه الدنيا غزتني دخلت قلبي عمتني السلام علیکم ورحمة الله وبرکاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام وعلى سيد المرسلین نبینا محمد وعلى آله وصحبه اجمعین اما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد عوذ بالله من الشيطان الرجیم كل نفس زائقت الموت وإنما توفون وجوركم يوم القیامة فمن زهزه عن النار و ادخل الجنة فقد فاز عشر ওমল হ্যাতদনিয়তা তালসাম আশর الله তল্কিনমতজির লৌল নবীলল্লানকম في সহী দিস আল মোহাজ ওয়াহু মানাহরাতের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকর্ব আলমিন আমাদের জন্য যেমন হায়াত দুনিয়ার জীবনের সময় সুনির্ধারিত করেছেন তেমনি তারপরেই আল্লা ফাকরবুল আলমিন মত আমাদের প্রত্যেকের তকদিরে লিখে রেখেছেন এমন কোনো আল্লাপাকের মখলুক সৃষ্টি নেই যার মত হয় না বা হবে না আল্লাহাক রব্বুল আলমিন এই হায়াতকে দুনিয়ার জীবনকে কর্মজগৎ করেছেন আমলের সময় করেছেন আর মতের পরে হচ্ছে বদলার জগৎ সালাত এবং সালাম নাজিল হকেন এই মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহ সালামের ওপর যার মৃত্যু হয়েছে কোরআন কেরিমি আল্লাহ পাক ইতুন বলছেন ওয়া ইন্নাহু মেয়েতুন এবং তাদেরও মৃত্যু হবে তারাও মারা যাবে আজকে আদরুসুল মহিম্মা গুরুত্বপূর্ণ দর্শমূহ এই কিতাবটির যা লিখেছেন আল্লামা ইমাম শেখ আবদুল্লা জিবিন বাজ রহমতুল্লাহ আলাই তার কিতাবের আঠারোতম যে চ্যাপ্টারটি রয়েছে তাতে রয়েছে মৈয়তকে প্রস্তুত করা এবং তার প্রতি সলাতুল জানাজা জানাজার নামাজ আদায় করা এ সম্পর্কে শেখ রহমতুল্লাহ আলী বিস্তারিত আলোচনা করেছেন বারোটি পয়েন্ট আমরা ইনশাল্লাহতাল ধারাবাহিক একদিনে সম্ভব হবে না আর ইনশাআল্লাহ তালা দুই দিন অথবা তিন দিনে আমরা এ বিষয়গুলি শেষ করব। আজকে প্রথম পর্ব শুরু হবে মৈয়তকে কিভাবে প্রস্তুত করতে হবে দাফনের জন্য আর তারপরে তার প্রতি সলা আদায় করার জানাজা পড়ার তরিকা কি দাফন কাফনের তরিকা কি আর তারপরে শেষ হবে গিয়ে মাইয়তের জিয়ারুত কবর জিয়ারুত এসব বিষয়গুলি আসবে আর প্রত্যেকটি বিষয় হাদিস থেকে দলিল সম্মত আলোচনা হবে ইনশাল লেখক বলছেন যে অধ্যায় হচ্ছে প্রস্তুত করা সম্পর্কে জাহাজ মানে প্রস্তুত করা তো মাইয়াত যখন মারা যাবে তখন তাকে প্রস্তুত করতে হবে কাফন দিয়ে গোসল দিয়ে দাফনের জন্য অসলাত আলেহে তার প্রতি সালাত আদেই করা মানে জানাজা পড়া সলাতের পরে যখন আলা শব্দটি ব্যবহার হয় সলাত আলেহে তখন জানাজার সলাত হয় আর সলাৎ আলেহের আর একটি হয় বদ অর্থ হয় হ্যাঁ কখনো কখনো ভালো দোয়ার অর্থ হয়ে যায় যেমন আল্লাপাক জাকাত সম্পর্কে বলছে নবী সাল্লা সাল্লামকে যে হে নবী তুমি হুজমিন আলিম সাদাকাতান্ত তা হেরুমতো জাকি হেমবে অসল্লে আলীহীন মানে তাদের জন্য দোয়া করো তাহলে এখানে আলিহি মানে লাহম তাদের জন্য দোয়া কর সলাথের পরে যে আলাহ হারফিজার এসছে এখানে দোয়ার অর্থ রয়েছে ভালো দোয়ার অর্থে রয়েছে যারা জাকা দিচ্ছে সাদকা দিচ্ছে তাদের জন্য তুমি দোয়া করো নবী কারিমিসাল্লাম কাল্লাপাক বলছেন সৈরে তবাতে দোয়ার পরে যখন আলা আসে তখন বদার অর্থ হয় সব সবসময় ওদু আলিহি মানে তার উপর বদা করো আর দোয়ার পরে যখন লাম হারফিজার আসে তখন ওদু লাহু তার জন্য ভালো দোয়া করো তারপরে লেখ বলছেন ওয়াইলাইকা তফসিলিক বিস্তারিত এই মাইয়াত সম্পর্কীয় বিধিবিধান পেশ করা হচ্ছে আপনাদের সামনে আউয়াল প্রথম বিষয় মানে প্রথম বিষয় ইউসরাউ তালকিনুল মহতাজের প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে ব্যক্তির মৃত্যুর মুহূর্ত উপস্থিত হয়েছে তাকে মহতাজের বলা হয় মানে হাজারাহুল মত মতের সময় এসে গেছে ব্যক্তি শেষ অবস্থায় যার মত মোটামুটি নিশ্চিত এখন হয়তো মারা যাবে রকম উপলব্ধি করতে পারছেন এই এইরকম লোককে স্মরণ করিয়ে দিতে হবে যাকে তালকিন বলা হয় স্মরণ করিয়ে দেওয়া ছোট বাচ্চাকে উচ্চারণ করে স্মরণ পড়িয়ে দিচ্ছেন পড়তে যায় না কোনো কিছু পড়িয়ে দিচ্ছেন তাকে তালকিন বলা হয় বলছেন ইসরাও শরীয়ত সম্মত বিধান হচ্ছে তালকিনুল মোহতাজের मृत्यु मुखे पतित व्यक्ति के सरण करिए देा लाइल्लाकाले आल्लाई अर्थात एक आल्ला तौहिदर स्वीकृति दाना और एक आल्लाह छाड़ा समस्त बिल मबुद के अस्वीकार कम पक्षे जीवन शेष खान अर्थ बुझे समस्त बिलिल उपास्य के अस्वीकार करुक और एक आल्ला तौहि स्वीकारोक्ति प्रदान करुक যার মাধ্যমে তার নাজাত হইতে পারে যদি অন্তর থেকে বিশ্বাস করে বলে আর মন্ত্রের মত পাঠ করে কিছু বুঝলো না অর্থ আর এমনি সে তো ওকে জন্য পড়লো পড়িয়ে দিল তাতে কোনো ফায়দা নেই ওই সিরকি আকিদা থেকে গেলো কবর মাজার পূজার আকিদা থেকে গেল যে ওরাই দিতে পারে আর শুধু পড়তে পারে লাই আহিল আল্লাহ পড়ল লাই আহিল্ল আল্লাহ পড়লো এই লাই হাল পড়াই কোনো ফায়দা নেই যেই লাই আহিল্লাল্লাহ মানুষের হৃদয়কে পরিবর্তন করে কথা পরিবর্তন করে কাজ পরিবর্তন করে আল্লাহ ছাড়াকে সত্য মাবুদ নেই তার অন্তরও নেই কথাতে অনেক কাজেও নেই তাহলে এই আহ ইল্লাহ ফায়দা হবে কখনও কোরআন হেব হাদিসে এমন কিছু নেই যে শুধু শুধু ওইটা মন্ত্রের মতো পড়লে ওতে সোয়াব আছে বা ওতে মানুষের জীবন পালটিয়ে যাবে এরকম কিছু নেই আসলে লাইলা স্মরণ করিয়ে দিতে হবে স্মরণ করিয়ে দেওয়ার দুটি তরিকা হইতে পারে একটা হচ্ছে যে তাকে বলা যে লাই আহিল্লা ছেলেরা বলবে মেয়েরা বলবে আব্বুল লা ইহিল্লাহ পড়ুন স্ত্রী বলবে স্বামীকে লাল্লা পড়ো স্বামী বলবে স্ত্রীকে ইত্যাদি যে যারা কাছে আছে ওই ব্যক্তির স্মরণ করে মানে তাকে পড়তে নির্দেশ দেবে ভালোভাবে আর আর একদল অলমাইকার বলছেন না নির্দেশ না দিয়ে বারবার তার সামনে লাইজাহাল্লাহ পড়তে থাকবে এটা বেশি ভালো কারণ অনেক সময় বিরক্তি বোধ করতে পারে যখন মানুষ অসুস্থ থাকে তখন মনটা খুব সংকীর্ণ হয়ে যায় মেজাজটা খুব খিচখিটা হয়ে যায় মেজাজ আর মন মেজাজ ঠিক থাকে না কি বলতে কি বলে ফেলতে পারে যার ফলে ওই সময় তাকে বলো বলছেন যদি আমি বলবো না তাহলে কি হয়ে গেল কুহুরি হয়ে যাবে না আমি মানি না এই সব কথা আল্লাহ না করে যদি বেরিয়ে যায় তো গেলো তার এই জন্য অনেকে বলছেন যে এরকম না করে ওর পাশে আপনারা পড়তে লা লাহাই লাহাই বা সাইদ আল্লাহ ইউদ্দান রসুল বলতে থাকেন থাকেনবার বলতে থাকেন এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে একবার যখন দেখলেন যে বলে নিল মেয়েত যে মানে মৃত্যু মুখে পতিত এখন বলে নিল তখন আর আপনাকে বারবার বলার প্রয়োজন নেই কারণ বিরক্তিবোধ হইতে পারে যে আমি অশান্তিতে আছি কষ্ট পাচ্ছি সার্জিকভাবে যন্ত্রণায় হয়তো আছে आर बार बार कोई बिरत कर तो ये एक बार जब नी तो तो नीर और जी ए रखा निल कि समय पेन अनेक दुनिया को सांसारिक कथा परिवार आबादे आरोप स्मरण कर लाल्ला जाते शेष कथाटी दुनिया के विदायर पूर्व मुहूर्ते दुनिया कोथा नाह মৃতদের কি অর্থাৎ মৃত্যু মুখে পতিত এখন মরতে যাচ্ছে মারা যাবে মনে হচ্ছে রকম ব্যক্তিকে মমতা বলা হয়েছে আগামী সময়টিকে লক্ষ্য রেখে হ্যাঁ যেমন একজন এখন আলেম হয়নি কিন্তু আলেম বলছেন মানে আলেম হইতে যাচ্ছে কি বলছেন তোমাদের ওইসব লোকদেরকে যারা যাদের মৃত্যুর সময় এসে গেছে তাদেরকে স্মরণ করিয়ে দাউল্লাহ রসলিম হাদিসটি সহি মুসলিম রয়েছে মমতা মানে কি মৃতকে তো মরে যাওয়া ব্যক্তিকে তো আর স্মরণ করিয়া লাভ নেই তার সামনে পাঠ করে তো লাভ নাই বলছেন আল মহতাজের উন মানে যাদের মতের সময় উপস্থিত হয়েছে হাজির হয়েছে মতের সময় এসে গেছে ওরা আবার কারা মহতাজের আরবি ভাষা এটি বলতে অর্থ হয় যে মান হাজার মত ওহম মানজাহারাত আলিহিম আমার যার উপর মৃত্যুর লক্ষণ প্রকাশ পেয়েছে না কারণ শেষ বাক্য যদি লাইলা হয় অন্তরের বিশ্বাসের সাথে জবান দিয়ে লাই আহিল্লাল বের হয় তারপরে কোন আমল করতে পারুক আর না পারুক সে যাবে এই মর্মে হাদিস রয়েছে কিন্তু অন্তরের বিশ্বাসের সাথে জাতে করে তার জীবনটা যেন পরিবর্তন হয়ে গেছে এই জন্য মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহনে একটি হাদিস রয়েছে দেখাল জান্নার তাহলে কোনো সময় হোক কোনো যুগে হোক কোনো কালে হোক জান্নাতে যাবে তার মানে সে যদি উচ্চুরিও করে থাকে ডাকাতি করে থাকে খন করে থাকে মানে এই নয় সবগুলি মাপ পেয়ে গেছে জাহান শাস্তি পাবে কিন্তু কি হবে জান্নাতে যাবে তাহলে এই হাদিসের অর্থ এই নয় যে মানকালাল্লাহিল্লাহ দখাল জান্ন মানকান আখির কালামি যার শেষ কথা বলে দখালাল জান্ন প্রথম চোটে জাননাতে চলে যাবে এটা অর্থ জান্নাতে যাবে একদিন কিন্তু তার শাস্তি পেয়ে তার শাস্তি পেয়ে তবে খালে থেকে যদি তবা হয়ে গিয়ে থাকে আর সেই তবা আল্লাহ কবুল করে থাকে পাঠ তার সাথে শেষ সময় যে আল্লাহ যদি আমি বেঁচে থাকি করব না আর যেগুলি শর্ত আছে সবগুলি পুরা করলো তাহলে আল্লাহা কাপুর রহি মাফ করতে পারে মাফ হইতে পারে কবিরা গোনা মাফ হইতে পারে কিন্তু শুধু লাল জাহিল আল্লাহ দিয়ে অন্যান্য কবিরা গোনা মাফ হয়ে যাবে না শাস্তি পাবে আর তারপরে জান্নাতে আসবে এ হচ্ছে এর অর্থ আর হাদিস এটা প্রমাণ করে যে কোনো কালে হোক এক সময় জান্নাতে যাবে যদি ওয়াইন আসা বাহু কাবলা মা আসা যদিও এই জান্নাতে যাওয়ার পূর্বে তার উপর কোন রকমের আজাব শাস্তি আসুক মানে জাহান নামে শাস্তি হোক কবরের শাস্তি হোক হাসর মাঠের শাস্তি হোক এসব শাস্তি হয়েও কি হবে জান্নাতে যাবে যার শেষ বাক্যালাহ আল্লাহ ছাড়া আমার সত্য বাবুদ নেই দাখাল জাননা সে জান্নাতে যাবে কিন্তু এ কথা বলা আউওয়ালান দাখাল জান্নালান প্রথম খানে বলা হয়েছে কি যাবে আর একটি বিষয় হচ্ছে এর সাথে সম্পর্কিত যে মৃত্যু মুখে পতিত ব্যক্তি যে মারা যাবে এই রকম অবস্থায়। সে অবস্থায় রয়েছে এরকম লোক দেখার জন্য লোকজন ছুটি তাই না লোকজন ছুটি ওই সময় গিয়ে ওর আশেপাশে দেখতে যাচ্ছেন দেখে ফিরছেন কোনো খারাপ মন্তব্য করবেন না ভালো গুনগুলি থাকলে বলবেন আর মন্দ যদি থাকে তো চুপ থাকবেন বলবেন না মন্দ কিছু যদি বলেন তাহলে তার জন্য আরো বিপদ হইতে পারে তাই ভাষ্যকার বলছেন অমান কাছে উপস্থিত না বলে নবী সালাম হাদিস মারিদ কোন অসুস্থ ব্যক্তির কাছে যদি তোমরা যাও আবেল মাইয় অথবা মৃত ব্যক্তির কাছে মারাই গেছে মৃত্যুর পূর্বখানে অথবা মৃত্যুর পরে পৌঁছেছেন দেখতে সকল করে লোক ভালো ছিলাম কারণ ফেরেশ তারা তোমাদের কথাগুলির ওপর আমিন আমিন বলে তোমার যদি লোকটা খুব খারাপ ছিল তাহলে ওই তার দশা হবে তো সেই জন্য খারাপ কথা বলতে নেই मानुष मारा जारा दोस नहीं हादी से कि आजब तरह बद्धर कथे बोलें बद्धर पर फेरिस्तारा कारण हमारे मृत्यु मुस्लिम भाई दवा मुस्लिम बन के कष्ट देख तीना हादीस रही बोला তোমরা মৃত ব্যক্তিদেরকে গাল মন্দ করিও না যেটা খারাপ ছিল বদমাজ ছিল চোর ছিল বেমান ছিল দুর্নীতি করেছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিছু বলিয়েন না এসব ভেনামাজি ছিল এসব বলিয়েন না কারণ ফাতুজু বেহিল আহিয়া যার ফলে কি হবে যারা জীবিত তার আপনজন আছে তাদেরকে কষ্ট দেবে তোমরা বলেন সেটা আপনার উপর আমার উপর ফিট করে দেখেন আমার আপনার যে আপন কেউ থাকি আর যদি বললেন অমুকের বাপ ভালো ছিল না অমুকের ভাই ভালো ছিল না তাহলে কষ্ট হবে না যারা আমাদের লোকটা মারাও গেছে দুনিয়াতে চলে গেছে তারপরও এদের জবানের অনিষ্ঠ থেকে সুরক্ষিত নয় নিরাপদ নয় কষ্ট দিচ্ছে আমাদেরকে সহি মুসলিমের হাদিস যে ফেরা আমিন বলে দ্বিতীয় যে বিষয়টি শেখ উল্লেখ করে সেটা হচ্ছে সানিয়ান দ্বিতীয় লাজেম শেখা যখন তার মৃত্যু নিশ্চিত যে লোকটি মারা গেছে বন্ধ করে দিতে হবে অনেক লোক মারা যায় চোখ খোলা থেকে যায় এরকম থাকে না দেখেছেন কি আপনারা জি চোখ আক্ষেপের সাথে ওই রুহটার দিকে দেখতে থাকে হাদিস আছে আহা। আমার বড়ি থেকে আত্মাটা বেরিয়ে চলে গেল আমার দুনিয়ার সমস্ত স্বাদ শেষ হয়ে গেল আমার স্ত্রী বিধবা হয়ে গেল হ্যাঁ ছেলে মেয়ের আমার ইতিম হয়ে গেল হ্যাঁ আমার দুনিয়ার কত আশা আকাঙ্ক্ষা ছিল সব হ্যাঁ চোরমার হয়ে গেল আক্ষেপ করে দেখতে থাকে চোখটা বন্ধ করে দিবে। কারণ চোখটা যদি খোলা থাকে তো দেখতে বিকট লাগবে খারাপ লাগবে পরে লোকজনকে কেউ দেখলে তাহলে দুই চোখ বন্ধ করে দিতে হবে অশুদ্ধা লাহিয়া হু এবং তার যে এই লাহিয়া বলা হয় যেখানে দাড়ি আছে হ্যাঁ তাই না এই যে দাঁড়িয়ে জায়গা তো এটাকে বেঁধে দিতে হবে যাতে করে হা হয়ে না থেকে যায় বেঁধে না রাখলে এটাকে যদি বেঁধে না রাখেন সাথে এইভাবে তাহলে কি হবে হা হয়ে থেকে যেতে পারে আর কয়েক ঘন্টা থেকে যাওয়ার পরে মুখ বন্ধ করতে চাইলা আর বন্ধ করতে পারবেন না कैक घंटा मृत अवस्था हाथ जाए पर जो चेष्टा कर बंद करते कारो नजर पड़े तो देखते खराब लगे और सकल सुरत चेहरा बिकट हो जाए बाचानर लेरुदी सुन्ना बेजालेक मर्मे जेहे हदीस बर्णित हादी की हदीस सही मुस्लिम आसनादे अहमदे आ দুই চোখ বন্ধ করে দিতে হবে আর মেয়েদের জন্য দোয়া করতে হবে এই বিষয়গুলো একজন হ্যাঁ আবু সালমার ইন্তেকালের পরে নবী সাল্লা সাল্লামের সাথে বিবাহ হয় তিনি বলছেন দেখালা রসুল আল্লাহ আবি সালমাতা রসুল্লাহ সাল আবু সালমার কাছে প্রবেশ করলেন কোন সময় যখন তার ইেকাল হয় সেই সময় তার চোখগুলি ফাড়া অবস্থায় ছিল চোখ খোলা অবস্থায় চোখ বড়ো বড়ো ফা আকমাজ চোখগুলিকে কি করে দিলেন টিপে দিয়ে বন্ধ করে দিলেন ইন্তেকালের সাথে সাথে করলে বন্ধ হবে আপনি দু চার ঘন্টা এমনি রেখে দেন তারপর বন্ধ করলে বন্ধ হইতে হবে না সেই জন্য বন্ধ করে না হয় প্রথম খান তারপরে বাসার তখন দৃষ্টি তার পিছনে ছুটি জিহাই আমার আত্মা চলে গেলো আত্মা চলে গেলো হয়তো বেঁচে থাকা গেলেনা আমি আপনি মানুষ আত্মা দেখতে পারবেন না হ্যাঁ কিন্তু যখন মত হয়ে যাচ্ছে ছুটি যাহ আমার আত্মা বেরিয়ে চলে গেল এই শুনে তার পরিবারের আত্মীয় স্বজন লোকেরা ছিল স্ত্রী আরো ছেলেমেয়েরা আছে বা ভাই বোনেরা আছে তারা খুব কান্নাকাটি শুরু করেছে চিৎকার করে কান্না শুরু করেছে বদুয়া করিও না তোমাদের উপর মানে তোমাদের মৃতের ওপর এই সময় যদি চাচামাচি করে কান্না করো এতে মাই কষ্ট হবে হবে তার ওপর তোমরা ভালো কথা বলো দোয়া করো এগুলো খারাপ জিনিস কেন নিষেধ করলেন এইসব চিৎকার করতে আর কান্না করতে বয়ান করে ফাইনাল কারণ তোমরা যা কিছু বলো তার ওপর ফেরিস তারা আমিন আমিন বলতে থাকি কালা তারপর নবী সাল্লা দোয়া করল মাইয়ের জন্য তাহলে বোঝা গেল যে দাফনের আগেই লোক মারা গেছে এখন গোসল দেওয়া হয়নি লাশ রাখা আছে দোয়া করতে পারে তার জন্য আল্লাহমাত আল্লাহ আবু সালামাকে তুমি মাফ করে দাও ওয়ারফা দারা যা ফিল মাহেদি ইন এবং তার মর্যাদা উঁচু করো হেদায়ত প্রাপ্তদের মধ্যে সামিল করে এক হেদায়েত প্রাপ্ত দলে মাহেদি ইন মাহেদীন আমা সিদ্দিক সোহাদা সালহিন লোকেরা তাদের মধ্যে সামিল করে কি করো তার মর্যাদাকে উঁচা করো তাদের মধ্যে মর্যাদা উঁচু করোলো আর তার পরিত্যক্ত যারা রয়েছে বা তার আকেব মানে পরিত্যক্ত হয় আকেব মানে হয় ওয়ারেসিন এখানে ওয়ারেসিন বলেন কেন পরিত্যক্ত অনেক সময় সম্পদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তো যদিও শাব্দিক অর্থ যা ছেড়ে যাচ্ছে তাই না যাকে ছেড়ে যাচ্ছে আকেবাহু তার পেছনে যাদেরকে ছেড়ে যাচ্ছে অর্থাৎ তার উত্তরাধিকারী ওখলফুফি ফিল বি যারা এখনো অবশিষ্ট রয়েছে দুনিয়াতে রয়েছে তার আপন বা তার উত্তরাধিকারী তাদের মধ্যে তার উত্তম স্থলাভিষিক্ত দান করে খালিফা খালিফা কাকে বলা হয় যে অন্যজনের জায়গায় বসে उत्तम व्यक्ति दान कर कत सुंदर दुआ एक जन लोक मारा जा दुआ मान तरह स्त्री ऐले मे आल्ला तर देखाशनार जेमन तरह बाबा करत হ্যাঁ ছেলে মেয়েদের বাবা করতো বা ওই মহিলার স্বামী করতো তার চাইতে ভালো লোকের ব্যবস্থা করে তার চাইতে ভালো লোকের ব্যবস্থা কত সুন্দর হয়ে কবল হয়েছে আবু সালামা সাহাবি আর ইদ্যত চার মাস দশ দিন পার হওয়ার পরে স্বামী হইলেন সঈদুল মুর সালীন খাতাম মোহাম্মদ রসুল্লাহাম বিয়ে করতে চাইছিলেন এদেরকে ছেড়ে আমি বিয়ে করব না নবী সাল্লাম বললেন যে ছেলেমের তুমি কোনো চিন্তা করিও না তোমার ছেলে মেয়েদের দেখাশোনার জন্যই আমি বিয়ে করছি তোমার ছেলেমের মেয়ের ভরণ পোষণ দেখাশোনা তরিবেত দায়িত্ব আমার নবী করিম ইসাল্লা সাল্লামের সম্পর্কে এমনি বোন ছিলেন বিশ্ব জাহানের মালিক ওয়ফা আল্লাহফি কবরহি আর তার কবরকে প্রশস্ত করে দাও ফি হে এবং তার জন্য তার কবরকে আলোকিত করে দাও এখনো কবর দফন করা হয়নি হ্যাঁ তাহলে এই দুয়া করা সন্ন্যত এই দু মুখস্ত করেনা খোলা আছে আর ওতে হয়তো মাসি বসতে পারে অথবা ধরেন লোকজন আসছে সবাই দেখছে না প্রয়োজনও কাপড় উঠিয়ে দেখবে চেহারা দেখবে কিন্তু ঢেকে রাখবেন এটা হচ্ছে ঢেকে দেওয়া কি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল হেবারা হেবড়ি চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল হেবড়ি চাদর দিয়ে ঢেকে দিয়ে আমাদের তৈরি হয়তো এই চাদর य चादर दिए ढे लोरसूर उल्लासल्लम्लम के अखर जहर शेखान हादिस इमाम बुखारी और मुस्लिम बर्णना कर ढे रखा होसल जदि क्यों देखते चाय एक तो मुखटा खुले देखें और तरह आर ढेके दीबें मैयाद सम्पर् एक कथा बी जेटा कित आसे क्या देसंस्कार आनेगुलि कूसंस्कार आगे हमारण आसबलो जी अपने प्रश्न थारकम को संशय तब अपना पेश करबना शेषे मैय के देखार जो নারী পুরুষ দলে দলে ছুটে মরিয়া হয়ে ছুটে জীবিত অবস্থায় অসুস্থ থাকলে তেমন দেখতে যায় না কিন্তু কেউ মারা গিয়েছে তারপরে দেখেন দলে দলে না পুরুষ হইলেও মহিলারা ছুটে দেখতে আর মহিলা হইলে পুরুষরাও ছুটে আছে না নেই এমন নাই যে মহিলা মারা গেছে সে যেন মহিলারাই দেখতে যাচ্ছে পুরুষ মারা গেছে তো পুরুষরাই দেখতে যাচ্ছে এত দূর্যলে তো ঠিকই আছে যে পর্দার সাথে মহিলারা মহিলা মারা গেছে একজন সেই জন্য দেখতে যাচ্ছে আর পুরুষ লোক মারা গেছে যে দেখতে যাচ্ছে। কিন্তু একটি কাজ হচ্ছে যে কোন মহিলা গেছে। আর সে মহিলাকে গ্রামের এলাকার নারী পুরুষ সবাই দেখতে যাচ্ছে মারা গেছে এক নজর দেখে আসবে নাজাইজ কাজ জীবিত অবস্থায় যেমন পর্দা রয়েছে তেমন ইন্তকালের পরে পর্দা রয়েছে কোন মহিলাকে কোন পুরুষ জন্য দেখা যায় पुरुष के सा्वना देव जो वैधता आकटी विषय लेखक उल्लेख कर আর তার সাথে সাথে কি হবে আল্লাহল হাওয়া খুলে গেলে বাইরে থেকে বাতাস ঢুকবে আইল মা ইন্দা গোসলি অথবা গোসল দেওয়ার সময় পানি ঢুকবে ভিতরে আর তৃতীয় হচ্ছে ওয়ালি আল্লাহ তথা সব আহ তহু আর যাতে করে দেখতে আহ বিকট না লাগে খারাপ না লাগে দেখতে কারণ যদি হা করে থেকে যায় তাহলে দেখতেও খারাপ লাগবে তো এইসব রহস্যের জন্য মুখটাকে বেঁধে দিতে হবে এই থুথনি আর মাথা সহ বেঁধে দিলে আর মুখটা খুলে যাবে না তিন নম্বর বিষয় শেখ আলোচনা করেছেন ইয়ে যেব তাক সিলুল মাইয়ে তাহলে মুসলিম মুসলিম মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ গোসল দেওয়া ফরজ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ এই করতে পারবে না উজু করতে পারবে না নামাজ পড়তে পারবে ওর উপর গোসল হয়ে আছে হ্যাঁ মানে দাফন করার আগে ওকে গোসল দিতে হবে তো এই গোসলটা তার আপন দেবে যেমন জানাজার নামাজ পড়া ফার্জেকে ফায়া একটা দলে জানাজার নামাজ পড়লে সবাই মাফ পেয়ে যাবো এরকম গোসলের বিষয়টি হ্যাঁ কয়েকজন লোক মিলে গোসল দিয়ে দিলে সবার পক্ষ থেকে হয়ে গেল এফরজ আদায় হয়ে গেল গোসল দিতে হবে তবে যদি শহীদ হয় আর সে শহীদ হচ্ছে শহীদুল মারেকা শহীদ দুই রকমের এক হচ্ছে হাকিকি শহীদ সত্যিকার অর্থে শহীদ আর একটা হচ্ছে হুকমি শহীদ হাকি শহীদ সত্যিকার অর্থে শহীদ হচ্ছে যারা আল্লাহ পাকে রাস্তায় সশস্ত্র জেহাদ করতে গিয়ে ময়দানে শত্রুর হাতে কি মৃত্যুবরণ করে সে হচ্ছে শহীদ দেখেন আল্লাহ রাস্তায় দুনিয়ার জন্য নাই দুনিয়ার জন্য না আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচু করার জন্য আল্লাহ পাখের কালেমাকে উঁচু করার জন্য আল্লাহর দিন কে শক্তিশালী করার জন্য बैरिए शत्रे निहत होता से हम शहीद यहाँ हम आसल शहीद तरह जब शहीद कथा बोला हे सब अधिकांश शहीद नए मुस्लिम मुस्लिम के मेरे शहीद माम मुस्लिम मार्खे खुनहे शहीद तरह अमुसलिमो शहीद बेनमजी बेदीनो शहीद शिक्ख विदारी शीर बड़ब शीरकर ताहीद आल्लापरकाले विश्वासी ना से शहीद यूब शहीद नए ना এদেরকে একটা বিকল্প শব্দ খুঁজতে হইত কিন্তু আলহামদুলিল্লাহ খুঁজে পাইনি ইসলামের শব্দটি ধার নিয়েছে বুঝেন না তাদের নিজের শব্দ তাদেরকে আবিষ্কার করা উচিত ছিল যখন তারা খেয়াল খুশি তারা শহীদ বলবে তাদের একটা শব্দ নিজেরাই খোঁজ খোঁজা উচিত ছিল কিন্তু তারা খুঁজে পায়নি ইসলামের কাছে ধার নিয়েছে ওরা শহীদ নয় এ হচ্ছে সত্যিকার অর্থে শহীদ হাকিকি শহীদ আসল শহীদ आर शोहिद माने बिधान शोहिद। आशोल और हुकमी शहीद मान विधानगत शहीद आसले अर्थे शहीद नई क्योंकि शहदा तरह मर्यादा पे विभिन्न मारा रोग अथबाईरक बस किस दुर्घटना रि नबी सल्लाम उल्लेख करते नबी सल आहदा हाँ शहीद हम सात प्रकार मध्य মহামারিতে যদি কেউ মারা যায় মহামারী সব রোগে হ্যাঁ গ্রামের লোক বেশি সংখ্যায় মারা যাচ্ছে এক এক বাড়িতে দু চার পাঁচজন মারা গেল আবার আর এক বাড়িতে রোগ শুরু মারা গেল কলেরা তারপরে ধরেন বসন্ত হ্যাঁ গোটি বসন্ত এককালে হইতো এই রকম ধরনের রোগগুলি যেগুলি আছে আর তারপরে হুম প্রসাব বেদনায় যদি কোন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি তারপরে আল গারি কো শাহিদুন পানিতে ডুবে যদি কেউ মারা যায় হ্যাঁ আলহারিকো শাহিদুন আগুনে জ্বলে কেউ যদি হ্যাঁ আগুনে জ্বলে গেছে মারা গেছে আগুনে জ্বলে গেছে মানে আত্মহত্যা করা জন্য না ফেসে গেছিল আগুনে হ্যাঁ ইচ্ছা করে সাঁতার জানেন ডুব দিয়ে আত্মহত্যা করার জন্য শহীদ হবে না তো অনিচ্ছা কির ওই রকম আলহাদাম দেয়ালে চাপা পড়ে তখন দেয়ালে ছিল গাড়ি ছিল না কিন্তু এখন গাড়ি চাপা পড়ে যদি মারা যায় তাহলে কার দুর্ঘটনায় ট্রেন দুর্ঘটনায় বাস দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তো শহীদ হবে না হবে না শহীদ হবে এগুলি হচ্ছে হুকমি শহীদ এদেরকে গোসল দিতে হবে না হবে না मर्जदा पा क्यों शहीद मसला खास मसला रही की तरफ गोसल दी है तेमते दुर्ट हुकुम तरह जन नहीं सूतरा जरा एक्सिडेंट कर मारा गेस तक गोसल देना सम्भव हम गोसल देते একেবারে দেখা যায় যে হাত পা ভেঙে চূন্ন বিচুন্ন হয়ে গেছে গোসল দিলে মুশকিল হয়ে যাবে তখন অনেক সময় গোসল দেয় না গোসল সম্পর্কে একজন ব্যক্তি সাহাবি নবী সাল্লামের হজের বছর এহেরাম অবস্থা ইন্তেকাল করেছিলেন তার সম্পর্কে এক বলু হবে মাইন ওসিদর তোমরা তাকে গোসল দিও পানির দ্বারা আর বরই পাতা দিও পানি আর কুল পাতা দিয়ে বড়ই পাতা কেন ব্যবহার করতে বলা হয়েছে হুম এতে আবার কিছু পরিষ্কার আজকালকার উন্নত মানের সাবন পারে কেউ যদি বল আমরা বড়ই পাতা দেবো না তো সন্ন্য হবে কি নবী সালাম যে হুকুম আছে হুকুম পালন হবে কি হবে না তাহলে শুধু এই হেকমত তাহলে যথেষ্ট নয় বরৈ পাতা দিয়ে গোসল করালে ওই শরীরে যে শরীর বরই পাতা আর বরই পাতাকে গরম করতে হবে পানিতে পানিতে ফুটাইতে হবে যাতে করে ওতে ওই রসটা যায় ওতেভাবে কি শরীর তাড়াতাড়ি পছবে না সরবে না বা পোকামাকড় তাড়াতাড়ি তাতে লাগবে না এটা একটা হেকমত রয়েছে এই হেকমতগুলি রয়েছে যার ফলে বরই পাতা ব্যবহার করতে বলা হয়েছে রহুল বুখারী ও মুসলিম সহি মুসলিমের হাদিস নবী করিম সাল্লাহ ইসলামের বড় মেয়ে জায়নাবসুল্লাহ সালিয়া রানা তিনি যখন ইন্তেকাল করেছিলেন ইহা দের যেসব মহিলারা গোসল করাতেন তাদের একজন ছিলেন প্রখ্যাত সাহাবি ওমিয়া রাজিয়া তিনি সাহাবি মহিলারা ইন্তেকাল করলে তিনি গোসল করাতেন তো তাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাহা এ আমার মেয়েকে তোমরা গোসল দাও যদি শরীরে পানি পৌঁছে যায় কিন্তু ভালো হচ্ছে কি সর্বনিম্ন উত্তমের জন্য বললাম তাহলে সর্বনিম্ন ফরজ গোসল হচ্ছে একবার পানি বহিয়ে দাও শরীরে কিন্তু সর্বনিম্ন উত্তম হচ্ছে তিনবার আর তিনবারে যদি দেখা যায় যে না আরো ধোয়ার প্রয়োজন রয়েছে তাহলে পাঁচবার অথবা সাতবার আও আর যদি আরও প্রয়োজন সাতবার ধোয়ার পর দেখা যাচ্ছে যে পেশা পায়খানার দাঁড় দিয়ে কিছু বেরিয়ে আসলো তাহলে আও আকসার মেনে এর বেশি তবে বেজোর করা ভালো কারণ বিশালাম তিন পাঁচ সাত বলেছেন জোরগুলি বলেননি তাহলে বোঝা গেল যে বেজোর করলেই ভালো রহল বোখারি হাদিস সহি বুখারির তারপরে গোসলের ফরজ হওয়ার সম্পর্ক হচ্ছে মতের সাথে মারা গেছেন সেই জন্য গোসল দিত একজন মুসলিম তারপরে শাহ বলছে ইল্লাই শাহিদেন মা তাফিল মারেকা شہد ایم شہید ہنسل شہید پڑتے شہید کریم شہیدا پڑے جانا پڑتا ہے এক জানাজা পড়তে হবে না যারা ইমান ভঙ্গ করেছে ভঙ্গ করেছে জানাজা পড়তে হবে না জানাজা জানাজা পড়া। বেনামজি পড়তে হবে না। কারণ নামাজ ত্যাগ করা হচ্ছে এই এইরকমই যারা বড় বড় পাপ ঋণের বোঝা আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা রেখে যাই না ঋণ পরিশোধ করছে না হ্যাঁ তার আত্মীয় স্বজন তাহলে ভালো লোকের জানা জানাজ একদল জানাজা পড়বে কিন্তু ভালো লোকের নেম আলামা এলাকার লোকের পড়বে না এইরকম চোর গেছে তাহলে এলাকার নেক লোকেরা জানাজা পড়বে না যেমন এর কাছে এমন কোন মাইয়া কে নিয়ে আসা হয়তো যে মাইয়াতের ওপর ঋণের বোঝা থাকতো কেউ পয়সা পাবে নবী সাল্লু আল্লাহ সাহেব আগে জিজ্ঞেস করতে হালা আলিহে দেওয়ার উপর ঋণের বোঝা আছে না হ্যাঁ দাইন তো ঋণ আছে ওপর অনেকে টাকা পয়সা পাবে বা কেউ পাবে একজন পাবে সেই ক্ষেত্রে সাল্লু আল্লাহ সাহেব তোমাদের এই সাথী সঙ্গী যে রয়েছে মৃত ব্যক্তি মাইতের এর জানাজা তোমরা পড়ো আমি রসুল্লাহ পড়বো না এর থেকে অলমাই কারণ রসুল্লাহাম পড়েননি তখনকার সবচেয়ে শ্রেষ্ঠ বরং সর্বযুগ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি সুতরাং এলাকার মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ ভালো আলেম পরিস লোকেরা এলাকার যারা লোক ওরা জানাজা পড়বে না যাতে সতর্ক সাবধান হয় যারে এই লোক রোজা রাখতো না সেই জন্য এলাকার আলেম আলমারা পরিসগার লোকেরা জানাজা পড়েনি তার এই লোক যেহেতু চোর ছিল মধুর ছিল বা জেনাকারী ছিল সেই জন্য তার জানাজা লোকগুলি তাহলে সংশোধন করে ফিরাব এটা হচ্ছে উদ্দেশ্য আর আরেক জানাজা পড়তে হবে না কার যে বিনা হিসাবে জান্নাতি যদি তারপর ঋণের বোঝা না থাকে সে হচ্ছে শহীদ আল্লাহ রাস্তায় যে শাহাদাত বরণ করেছে ওই কাপড় দাফন করতে হবে যেই কাপড় শরীরে থাকা অবস্থায় শাহাদ বরণ করেছে আর সেই কাপড়ে শরীরে রক্ত লেগে আছে কারণ এগুলি তার জন্য কেমতের দিন সাক্ষী হবে আন্নী সাল্লাম ইয়াক ইয়াকল কাতলা ওহদিন কারণ নবী সাল্লাম ওহদের যারা নিহত রাখিল কাতলা কাতিলের বহু বচন কাতিল মকতুল সব লোকেরা নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন তাদেরকে গোসুল দেননি জানা যাও পড়েননি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুল্লাহ সাল রসুল্লাহমাসেল হুম হ্যাঁ تادر دافن کرو تر رکر رقت سہ دفن کر گسل دا غسل داخر اللہ فیدم تر رقر گلے دے ترسا যে কোন আহত বা নিহত ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আহত বা নিহত হয় ইতের দিন আসবে রক্ত ঝরতে থাকবে সুহান কিয়ামতের দিন রক্ত ঝরবে যেহাদের ময়দানে ঝরেছে ওই রক্ত কিয়ামতের দিন হাঁসের মাঠে ঝরতে থাকবে লৌন হু আর ওই রং হবে ওই রক্তের রং হবে কিরকম रक्तर मतलब लाल रिहल दुनिया रक्त गन्ध हाइना सब चाहते मूल्यवान रतर चा रही मृग नाभ थे जहा तैयारी मृग नाभिर आतर सेंट रे मत घर्णना सही তিনি বলেন তাদের রক্তেই তাদেরকে দাফন করা হয়েছিল রক্ত কাপড় সহ আহসাল আলসাল আলহিম আর তাদের জানাজার সলা আদায় করা হয়নি হাদিস আবু দাদা হাদিস রে আর চতুর্থ বিষয় হচ্ছে গোসল দেওয়ার বিবরণ বা গোসল দেওয়ার পদ্ধতি করে গোসল দেবেন প্রথম বিষয় বলছেন গোসল দেওয়ার সময় তার লজ্জা স্থান ঢাকা থাকবে এমন নয় যে গোসল দেবেন তো গোটা শরীরে কাপড় খুলে ফেলবেন একবারে অলঙ্গ করে দেবেন না এরকম নাই কারণ মানুষ জীবিত হোক অথবা মৃত হোক লজ্জা স্থান আবৃত রাখা ফরজ জীবিত ব্যক্তির লজ্জা স্থানের মতো যেমন জীবিত ব্যক্তির লজ্জায় স্থান ঢাকা ঢাকা রাখা ফরজ তেমনই মৃত ব্যক্তির লজ্জা স্থান আলী রাজিয়াল একটি হাদিস রয়েছে তুমি কোন জীবিত অথবা মৃত ব্যক্তি রানের দিকে গালিজা যেটা অকট্ট লজ্জা স্থান হ্যাঁতে খফিফা হচ্ছে হাঁটু থেকে নিয়ে এ রানের শেষ পর্যন্ত হ্যাঁ আর আপনার ওপর দিকে ধরেন নাভির থেকে সামান্য একটু নিচ পর্যন্ত এগুলো হচ্ছে আওরাতে খাফিফা নাভির নিচে হয়তো একটু কাপড় নেমে গেল অনেকে নেমে যায় আওরাতে খাফিফা খুললো তার এই দিকে হাঁ ওপরে কাপড় উঠলো আওরাতে খাফিফা হ্যাঁ একবারে গালিজা নাই অখ্য নাই কারণ নবিসাল্লাম কখনো কখনো রান খুলেছেন অবাকার আসছেন খোলায় আছে যদি আওরাতে গালিজা হয়তো যায় একেবারে খোলা হারাম তাহলে নবী সাল্লাম খোলা রাখতেন অবাকের সামনে ওমার আজি আল্লাহ তাল্লাহ আসছেন তাও খোলা রাখছেন ওসমান যখন আসছেন খুব লজ্জাশীল মানুষ ছিলেন তিনি আসে আর যদি দেখে যে আমার একটু রান খোলা আছে তো পালাবে আসবেই না তাড়াতাড়ি ঢেকে নিলেন হ্যাঁ যারা লজ্জাশীল লোক হয় তাকে দেখে মানুষ বেশি লজ্জা করে ঠিক না লজ্জাশীল লোককে দেখে বেশি লজ্জা করে একজন মানুষ আপনার সাথে যদি খোলাখুলি কথা বলে তো খোলাখুলি কথা বলবেন এর উদাহরণ একটা বুঝেন খোলা খুলি একটু ওপেন কথা বলে রসিকতা করে মজাক করে ও সাথে আপনি মজাক করেন আরেকটা জরুরি কথা ছাড়া কোনো কথা বলে না সালাম দার ভদ্র কথা ছাড়া ওই সব কথাই নেই আপনি বলবেন ওর সাথে কখনো তার মুখ থেকে শুনি না ঠিক কিনা জি হ্যাঁ আওরাতে গালিজা তাহলে বাকি অংশটা বুঝতে পারছেন সামনের দিক থেকে পেছন দিক থেকে হচ্ছে কবল আর দোবর এটা হচ্ছে আওরাতে গালিজা এর কোনো অংশ খোলা একটু উঠিয়ে বসাতে হবে কাত করতে হবে মাথার দিক থেকে হাত দিয়ে একটু কাত করে উঠিয়ে হ্যাঁ যাতে করে কি হয় পেটটা একটু এভাবে খাড়া হয় যেমন বসে আছি আমরা এইরকম খানিকটা উঠালে কি হবে ওপরের যেগুলো হয়তো পেটে আছে পায়খানা বের হওয়ার সেগুলো যাতে করে বেরিয়ে আসতে আসে বেরিয়ে আসে কারণ শুইয়ে থাকলে হয়তো বেরোবে না শুইয়ে রাখলে কিন্তু একটু ঝন কাত করে বসাবেন তখন কাছে কাছাকাছি বেরোয়ার উপকরম হবে ওই সরবাত না হওয়ার তারপর তার সাথে সাথে পেটটাকে একটু চাপা দিবে আশারাই আসারও মানে হচ্ছে কোনো কিছুকে যেটাকে বলা হয় চিপা কাপড় কাপড়কে কি বলেন আপনার কাপড় ভিজা কাপড়কে যে আপনার করেন কাপড় চিপা বলছেন না হ্যাঁ তো আসারা মানে হয় আসলে চিপা কোন জিনিসকে এই জন্য আসির বলা হয় আসরান রাফি খান নম্রতার সাথে এমন নাই যে জবরদস্তি মারা গেছে আর কি আছে যতদূর শক্তি আছে চাপ অর্থ একটা জীবিত ব্যক্তিকে চাপ দিলে তার কষ্ট হইতো ওই চাপ দেওয়া চলবে না হালকা চাপ দিতে হবে আর কাত করে পেটে চাপ দিতে হবে যাতে করে পেটে যে পায়খানা আছে সেটা যাতে করে বের হওয়ার হলে বেরিয়ে যায় বের হওয়ার মত হলে বেরিয়ে যায় যাতে করে আর নম্র তার সাথে নরম ভাবে চাপটা দিতে হবে কারণ মৃত ব্যক্তির ওপর দয়া করতে হবে আর তার সাথে নরম আচরণ করতে হবে বলে আননা আর আর জিনিস হচ্ছে যে মাইয়াত কে ওই রকমই মর্যাদা দিতে হবে যেমন জীবিত লোককে সম্মান দেন হরুতাল মাইয়া হরমাতিল হাই নবীকারিম সালাম হাদিস রয়েছে একটা मृत व्यक्तर हाड्डी हाड्डी भागार मतलब क्यों जो मारा मानुषाडी हाड़ भागे से कम गुना करलो अपराध कर लो ए लोके लो मेरे हाड़ भांगे हाथ भांग कर लो এই হাদিসের ভিত্তিতে এই জন্য কাটাছিডা করা শরীরে মৃত দেহকে যাহেজ নাই যদি আইন বাধ্য তো করি কাটা করা আর দেখি এতে কি আছে ছাত্ররা শিখবে এই শিখবে আর অনেকে নিজের বডি দান করে দেয় মেডিকেল কলেজকে দান করে দিলে জাহেজ নাই এগুলি জাহেজ নয় রহ আহমদ হাদিস মুসনাদে আহমদিস সোমা ইউলা সোমা ইয়ালু ফুল গাছ এলো আলাইহি খিরকা গোসল দেওয়ার আগে যে ব্যক্তি গোসল দেবে গোসল দাতা সে তার হাতে একটা নেকড়া বেঁধে এটা সব যুগের নেকড়া থাকবে আর আজকাল কিছু পাওয়া যাচ্ছে প্লাস্টিক যা ডাক্তার ব্যবহার করে কি পাওয়া যাচ্ছে হ্যাঁ কি বলছে ওটাকে যা হোক জি তো হাত মোজা প্লাস্টিকের বা রাবার রাবারের যা কিচুরি হোক হাত মোজা সরাসরি যাতে করে লজ্জা স্থানে হাত না যায় পরিষ্কার তাহলে পেঁচিয়ে নিবে আউরাত যাতে করে মৃত ব্যক্তি লজ্জা স্থানে স্পর্শ না করে লি আল্লাহ নজরা মোহারমন ফাঁকাই ফাঁকি কারণ লজ্জা স্থান যেখানে দেখাই হারাম তাহলে ছুয়া কি করে যাইজ হতে পারে লজ্জা স্থান দেখাই যদি হারাম হয় তাহলে স্পর্শ করা আরো শক্ত হারামা তো এইরকমজা করিয়ে দেবে হ্যাঁ জি এতন মানে ইস্তেঞ্জা করানো ইস্তেঞ্জা করিয়ে দিবে ইস্তেন্জা করিয়ে দাও মানে লজ্জা ধুয়ে দাও তাহলে পেশাবের রাস্তাটা ধুয়ে দেওয়ার জন্য পায়খানা রাস্তা ধুয়ে দেওয়ার জন্য ছোট বাচ্চাদের যেন পরিষ্কার করে দাও এরকম করে দিতে হবে এই জন্য এই দুটো কাজ করবে না কারণ যদি মুখে পানি দেন তো আর জীবিত নাই যে কুলি করে ফেলবে তাহলে ও পেটে যাবে হ্যাঁ পেটে গেলে ও পেশা পেখান রাস্তা দিয়ে বইতে পারে বলেছেন আল্লাহ তালাকে যখন গোসল দিয়েছিল ওই সময় ইবদানাবে বে মায়া মেনে হা তোমরা শুরু করো গোসল দেওয়া তার ডান দিক থেকে তাহলে মেয়েতে ডান দিক থেকে শুরু করো দেওয়া আর তার অঙ্গ অঙ্গগুলি থেকে তাহলে অঙ্গ গুলিকে ধুয়ে দিতে হবে উজু করানো লেখক বলেছেন যে নামাজের মতো করে উজু করাবে আর তারপরে যখন উজু করা হয়ে গেল তখন ডান দিক থেকে শুরু করতে হবে যেমন ফরজ গোসল আমরা হ্যাঁ করি স্বপ্ন দোষী যেমন গোসল করেন ওই রকম ধরনের গোসল প্রথম উজু করে নিলেন আর উজু করে নেওয়ার ডান দিকে ঢাললেন তো ওইরকম মেয়েতের ক্ষেত্রে গোসলের তৈরিটা হবে পানির দ্বারা আর হতে পারে কিন্তু বড়ই পাতা যদি লব্ধ থাকে তাহলে বড়ই পাতায় ব্যবহার করবে যাতে সৈন্য আমল হয় সোম্মা শিক্ষাহ বা একশো শিক্ষা হল আইমান তারপরে গোসল দাতা ধুইবে তার ডান দিক সোম্মাল আইসার তারপরে বাম দিক সোম্মা ইয়াকুকাত জানিয়ে তারপরে দ্বিতীয়বার ধুইবে দ্বিতীয়বার গোসল দেওয়া তৃতীয়বার গোসল দেওয়াবে তিনবার হয়ে গেল ভালো কথা না হলে পাঁচবার করবে সাতবার করবে যেমন হাদিসে ফেলেন তারপরে সাফ করে দেয় ফাইন খারা জামিন হোসাই কোনো কিছু যদি বেরিয়ে আসে গাছাল তাহলে ধুয়ে ফেলবে দেখছেন পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে আসছে কিছু তাহলে ধুয়ে ফেলবে ও সাদ্দাল মাহাল শেষখানে সাদ্দাল মাহাল রকম কিছু দ্বারা তুলো বা কিছু তুলো না হইলে জাতীয় বন্ধ করা যেতে পারে বন্ধ করে দেবে ফাইনাম শেখ দেখা যাচ্ছে যে তুলো দেওয়ার পর রসে যাচ্ছে হতে পারে হ্যাঁ মাটি গরম করে ওখানে লাগিয়ে দেবে আর আঠা এঁটেল মাটি যদি হয় তাহলে তাতে আর কিছু বেরিয়ে আসবে না সেটা যদি গরম করে দেওয়া হয় তাহলে তাতে আরো মজবুত হয়ে যাবে এই গরম করতে বলা হয়েছে नतुन नतून जे मेडिकल रही मेडिकले डाक्टर उपाय से उपाय ग्रहण कर लस्क बनावी जमन स्टिकार की बोलेगुलेप हाँ टेप बनावीचु हा, डान दूर करते हैं गसलूर जैसे खारि मुसलिम हदीस एक विषय छोड़ा পানি আর বোরই পথা দিয়ে তো এটা বোখারি মুসলিমের হাদিস এর আগে আলোচনা করেছি উজু দিয়ে শুরু করেছেন তাই না শেষখানে আরেকবার কেন উজু করবেন করাবেন কারণ ওই যে পেটে একটু চাপ কিছু যদি বেরিয়ে এসে থাকে তাহলে তো ওই উজু আর কাজ হয়নি তাহলে শেষখানে আরেকবার কি করবেন সাতবার বাড়িয়ে দিতে হবে জি কামা ফলাবিনবলাম যেমন করিম সালামের সাথে করা হয়েছে মুসমাদ আহমাদ হাদিস নবী সালামকে সাতবার করে গোসল দেওয়া হয়েছে সাতবার করে गसलदेफोन गसुलदा जरा गा कपड़ दिए कि शरीर मुछे दिवस ना साफा मान हामचा दिए वे मुछे देा यजना मीन साफा तयले मीन साफा बोला এবং গোসুল দিয়ে গাটা মুছে দেওয়ার পরে সুগন্ধি দিতে হবে ওই সব জায়গাগুলিতে যে ঘাম জমে যাওয়ার বা ময়লা যাওয়ার সম্ভাবনা থাকে শরীরে যেই জায়গাগুলি চোখের আড়ালে শরীরে রয়েছে হ্যাঁ কোন গুলি এই এই জায়গাটা একটা এরকম এই জায়গাটাতে ঘাম জমে দেখবে হ্যাঁ ধুল মাটিতে বাইরে চলেন এই জায়গাটা ঘাম জমে বগলে হ্যাঁ তারপরে হাঁটুর নিচে হাঁটুর নিচে এইসব জায়গায় সব জায়গা দিয়ে শরীরে যে গন্ধটা ছড়ায় যেখানে ঘাম জমে জমে ঘাম হয় ওই জায়গাগুলোতে গন্ধ ছড়ায় সেজন্য ওই জায়গাগুলোতে সুগন্ধি দিতে হবে মাগাবেন বলছেন কাতাইয়ে রুখ বাতাইন দুই হাঁটুর নিচের অংশ অতাহ তাহলে এবার তো বগলের অংশ অস্ত্ররা নাভি এরকম নাভি যে বর্ণিত রয়েছে আর কি করতে হবে আর জায়গায় সুগন্ধি দিতে হবে মা সুজুদ্হি মৃত ব্যক্তির শেষদার স্থানে মানে কপালে যে জায়গাটা শেষদার করেছে এখানে বিশেষ করে আর মামদের যখন বলেছেন তাহলে একটু হাতে দিয়ে দিলেন কয়েকটা অঙ্গ সেজদা করে সাত অঙ্গ সেচদা করে তাহলে কপাল নাক নাকে দিলেন হাতে দিলেন হ্যাঁ দুই হাঁটুতে দিলেন হ্যাঁ দুই পায়ে দিলেন তাই বিশেষ করে কপালে দেবেন সেচদার অঙ্গগুলিতে যা কেন দিতে হয় বলছে যে এই জায়গাগুলি সম্মানার্থে এই সাতটা অঙ্গ যেহেতু আল্লাপ আককে সেচদা করেছে হ্যাঁ মা খেয়ে দিল তেল শরীরে সুগন্ধি আতর মা খেয়ে দিলেন তো কানাহাসান এটা সবচেয়ে ভালো দলিল সাহাবিদের আমল কা মিস পরে মিসকে আমার সবচেয়ে মূল্যবান সুগন্ধি দ্বারা গোটা শরীর মালিশ করে দেওয়া হয়েছিল এই গোটা শরীর যদি আত্ম মা দেন তেল মাখা করে মৃত দেহকে তো আরো ভালো ্মার ও আকফান ওবিল আর তারপরে তার কাফনে ধনী দেবে ধনী বুঝেন হ্যাঁ বকুর বুঝেন না দেশে এসব বকুর বুঝলেন কিন্তু এটা তো ধনী শব্দটা তো আমাদের দেশে উর্দু ফার্সি থেকে আমাদের বাংলায় গিয়েছে ধনী হচ্ছে আহ ধোঁয়ার মাধ্যমে সুগন্ধি দেওয়া হ্যাঁ আগর কাঠ জ্বালিয়ে যে ওদের হিন্দি যেটা আগর কাঠ জ্বালিয়ে যে সুগন্ধি হয় আরবরা যে যারা খুব দামি কার্ড এটা এটা কাঁফনে দেবেন কি। যদি তা যদি না থাকে আমাদের দেশে কি করবেন করিম সাল্লামের হাদিস হয়েছে তিনবার করে এই কাফনে ধনী দেওয়া ভালো ধোঁয়া দেওয়া ভালো বলছে যখন তোমরা মৃত ব্যক্তিকে ধনী দেবে নিষিদ্ধ সেই জন্য এহেরামের অবস্থা কেউ যদি হজে ওমরা থেকে ইন্তকাল করে তাহলে আতর সুগন্ধি দেওয়া যাবে না ওয়াইন খানা বহু আজ ফারু যখন মারা গেছে মোচ খুব বড় বড় কেটে নেওয়া যায় ঠোঁট থেকে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে বড়। বা খুব বেশি বড়ে আছে মুসলিমদের মধ্যে একবারে হ্যাঁ মোছ হয়ে আছে আজফারহু নগ বড় বড় হয়ে আছে ওখেজামিন তাহলে এইগুলো কেটে নিতে হবে কেটে নাও ভালো ওয়াইন তোর কাজ আলাহারা যা আর যদি ছেড়ে দেওয়া হয় যেহেতু সে কাটে নিয়ে মারা গেছে তো সাথে একসাথে দাফন হয়ে যাক তো কোনো অসুবিধা নেই কাটা জরুরি না এক কথা হলে মোচ বড় হয়ে থাকলে নগ বড় হয়ে থাকলে কাটা জরুরি নয় তাহলে ফেলতে হবে না প্রয়োজন নেই বলছেন না এটা করতে হবে কারণ এটা লজ্জা স্থানের বিষয় আর লজ্জা স্থানে অপ্রয়োজনীয় বা সামান্য প্রয়োজনীয় হাত দেওয়ার একমাত্র পেশা পায়খানা সাফ করার স্থানে হাত আর আর এমন মানুষ হয়তো মুসলিম কিন্তু খাতনা করেনি তাহলে খাতনা করবেন এনে করবেন না খাতনা করবেন না ওলা এখতেন আদমি দলিল আল্হাল কারণ এর কোনো দলিল নেই এর কোন দলিল প্রমাণ নেই যার ফলে করবেন না এরকম মহিলা যদি হয় আর মহিলার চুল বড় আছে তাহলে তিন ভাগে ভাগ করবে তিনটি বেনি করবে মহিলার চুলকে তিনটি লটকে দেবে পেছন দিকে লটকে দেবে এই মর্মে আল্লাহিত হাদিস রয়েছে তিনি বলছেন করুন নবিসালের মেয়ের যখন ইন্তেকাল হয়েছিল গোসুল দিলাম আর তার চুলকে আমরা তিনটি বেণীতে ভাগ করে দিয়েছিলাম ভাগে ভাগ করেছিলাম তার চুলকে দুই সাইড এর দুটো ভাগ দুটো বেনি ও আর তার কপালের সামনে মাঝখান একটা আর সেই তিনটি বেণীকে পিছন দিকে হয়ে চুলকে সামনে দিয়ে সামনে না পিছন দিকে ফেলে আখরা জহুল বখারিও মুসলিম হাদিস সহি বখারি এবং মুসলিমে রয়েছে এই চারটি বিষয় আলোচনা করলাম আর বাকি আমাদের সামনে আটটি মাসালা থাকলো। এই মাইয়তের সম্পর্কে আল্লাহ তালা তৌফিক দিলে ইনশা আল্লাহতালা আগামী সপ্তাহগুলিতে এই আলোচনাগুলি আমরা শেষ করবো আল্লাহ পাকরাবুল আলম যেন আমাদেরকে দুনিয়াতেও সহি সালামত রাখেন ইমানের অবস্থায় রাখেন বালা বালামুসিবত মুক্ত রাখেন ফিতনাথ থেকে মুক্ত রাখেন দিন দুনিয়ার আর আল্লাহাক যখন আমাদেরকে নেবেন কেলাম তাই শাহাদাতের তৌফিক দান করেন আল্লাহিক আমি কিছু লোকের কাছে তাদের টাকা ফেরত দেওয়ার কোন নেই তাদের সাথে দেখা হওয়া সম্ভব না তাহলে আমি কি করবো কেন কেন এরকম দেনা করলেন এতে যদি কেউ অবহেলা করে থাকে যখন দেখা সাক্ষাৎ হচ্ছিল তখন বাহানা করে তাহলে অবশ্যই গুণাগার কারণ এটা এক শ্রেণীর লোকেরা খুব সস্তা ফতোয়া নিতে চায় যেই সময় দিতে পারতো সেই সময় সে অবহেলা করেছে তাল বাহানা করেছে নিজের সব কাজ করেছে কিন্তু দেয়নি এখন দূরে চলে এসছে এখন হ্যাঁ এত দূরে চলে এখন তো যোগাযোগের নেই টেলিফোন নেই ওর বাড়িও চিনি না এখন কেমন করে দেবো তো আল্লাহ এত সহজে মাফ করে দেবেন হ্যাঁ সেই সময় হয়তো দেওয়ার মতো কোনো উপায় ছিল না নিরুপায় ছিলেন আহ বা অতদিন সে ছেড়ে রেখেছিল আপনাকে হয়তো দু বছর জন্য টাকাটা দিয়ে রেখেছে আর যে সময় টাকা দেওয়ার সময় হয়েছে আর খুঁজে পাচ্ছেন না আর তার ঠিকানা জানেন না তখন সমাধান আছে কিন্তু ও টাকা চাইছে দিচ্ছেন না দিচ্ছেন না দিবো দিচ্ছি দিব দিচ্ছি আর তারপর টান দিয়ে চলে গেলেন এই সে হচ্ছে এক দেশের আপনি হচ্ছেন আর এক দেশে চলে গেলেন আর ওর বাড়ির ঠিকানা কিছুই জানেন না আর বলছেন যে এখন কি করে মাফ পাওয়া তা আল্লাহ এত সহজে মাফ করে দেবেন না হবে সে আপনাকে দান করতে বলেনি তার নামে আপনি দান করেছেন মুক্ত হওয়ার আশায় যে হয়তো আমাকে মাফ করবেন যদি পার্থক্য আছে তবল জামাতে প্রথম কথা বলেছেন যে এলিম শিখতে যায় কোন মানুষ চিল্লাতে যে এলিম শিখে না মূর্খ হয়ে যায় মূর্খ হয়ে ফিরে আসে ভালো করে শুনে রাখে কোন বাড়াবাড়ি কথা নাই কোন কিছু শিখা আসে না তিরিশ বছরের চিল্লা কাটা লোক আমার মাসা আল্লাহ পরিচিত আছে যারা তবা করে ফিরে আসছে এছাড়া আর কিছু শিখেনি তো কথা হচ্ছে যে ওটা শিক্ষা অঙ্গন শিখার জায়গা চিল্লা নয় নয় শিখার জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ভাই ইসলামিক সেন্টার অথবা কোন দার্স মসজিদ ভিত্তিক অথবা মাদ্রাসা যদি মাদ্রাসার বয়স থাকে আপনার দুই নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য হচ্ছে যে মাদ্রাসাতে মাদ্রাসাতে যারা শিখে তার এই কথা মনে করে না যে মাদ্রাসার কোর্স হচ্ছে আমার দশ বছরে দৌড়া ফারিক হবো দশে নয় করা চলবে না টাই হচ্ছে এবাদত আর নয় বছর করলে চলবে না অথবা সেটাকে এগারো বারো করা যাবে না মেয়ালামে আট বছরে ফারিক করে মেলা মেয়ালামে দশ বছরে ফারিক করে কোন জায়গায় এক এক ক্লাসের সাবজেক্ট আছে আপনার সাতটা আটটা কোনো জায়গায় দশটা বারোটা চোদ্দটা আছে বোঝা গেছে তাহলে এটা মনে করে না তারা মনে করে যে মোটামুটি পড়লে এক একটা ফারেগের দৌরা যেতে পারে এক একটা দাখেলের আলেমের ফাজেলের একে কামেলের একটা সার্টিফিকেট দেওয়া যেতে পারে বোঝা গেছে পক্ষান্তরে চিল্লাই চল্লিশে উনচল্লিশ চলবে না কেউ যদি বলো আমি চল্লিশ থাকব না বিয়াল্লিশ থাকব তাও চলবে না চল্লিশ হচ্ছে এবাদত তাহলে যারা চিল্লাই যায় তারা এবার যারা যায় তারা এই সময়টাকে আর যেটা না আর সপ্তাহে যদি যেতে চান বা যদি সর্বনিম্ন যেতে চান তিন দিনের কম চলবে না দুই দিন চলবে না দু ঘন্টা চলবে না আর চার দিন পাঁচ দিনও চলবে না বোঝা গেছে আর কয় মাসের হয় তাদের তিন মাস না চার মাস আমি পঁয়তাল্লিশ দিন থাকবো রাখবে কখনো না তাহলে ওটা এবাদত আর এই এবারত তো রিকা ইলিয়াস করেছেন নাই সুতরাং সেটা বিদাত আর তারপরে তৃতীয় দিক হচ্ছে যে মাদ্রাসায় যদি কোরআন হাদিসের পড়া হয় তাহলে যেটা জবাবের কাজ আর আপনাদের যেটা পড়া হচ্ছে আর স্বপ্ন আর কি আল্লাহাকালো জানে ও সব সব যে দিয়ে মানুষ কবর পূজা শিখে দিবে। কারণ নবীর কবর কাছে যাচ্ছে হাত বেরিয়ে চলে আসছে নবীর কবর কাছে যাচ্ছে আর সালাম আসছে সালামের জবাব আসছে নবীর কবর কাছে যাচ্ছে রুটি চলে আসে গিয়ে শুয়ে গেল রুটি চলে এলো আর ঘুমের অবস্থায় রুটি আসলে জেগে অর্ধেক রুটি স্বপ্নের রুটি ওই জেগেও খেতে পারছে কিচ্চা কাহিনী যদি নামে পড়া হয় তো সেই মাদ্রাসে পড়া গুনার কাজ এই বিরাট পড়ার জন্য মাদ্রাসা নেয় আল্লাহ আবেগ রসুলের কথা পড়ার জন্য মাদ্রাসা তার হাতে ওইসব কেনা বানতে হবে না বুঝা গেছে জি মারা গেলে বিবাহ নেটে যায় বিবাহ নষ্ট হয়ে যায় এটা ভুল ফতুয়া কিছু কিছু মজাহের ভুল ফতুয়া এগুলি মারা গেল স্বামী স্ত্রী থাকে এই জন্য আবার বিবাহ পড়াবে নাকি তাহলে ভুল কথা বিষয়ের সাথে সম্পর্কিত জাহেল মজাবি তকলিতে বরবাদ কর দিছে। সব নেবে যদি দায়িত্ব নিয়ে নাই তাহলে ঠিক আছে আমি দায়িত্ব নিলাম আমি দিয়ে দেবো তাহলে জানাজা পড়বেন সবাই জানাজা পড়বে হ্যাঁ আর যদি করে গিয়ে থাকে ছেলেদেরকে তাহলে তারা বলবে যে হ্যাঁ করে আমরা পুরো করে দেবো যতক্ষণ পরিশোধ করা হবে না কঠোর আগামী আল্লাহ বলছেন জানাজা পড়া হয়ে গেছে আজকে ভুলে গেছি কালকে করব তারপরের দিন আবার যে করেছো হ্যাঁ করেছি আল আন বারে দিল এখন তার শরীরে চামড়া ঠান্ডা হয়েছে মানে এতক্ষণ আগুনে জ্বল ছিল সে এত হালকা বিষয় নাই যে মানুষের টাকা খেয়ে বসে থাকবেন বেমানি করে আর ধার নিয়ে আর টাকা দেবেন না আর মারা যাবেন কোনো দিনের সব গুণ হয়ে যায় মাফ হয়ে যায় কিন্তু ঋণের গুণা হয় না মানুষের হক আল্লাহ করবে না মানুষ মানুষ মাফ করতে হবে আল্লাহর হক আল্লাহ নমাজ আল্লাহ রোজা জাকাত হয়তো মাফ করে দিতে পারেন হ্যাঁ কিন্তু কি কারণ অনেক সময় জামাতে সালাদ আটাই করতে মানুষ আগ্রহী হয় না ঘরে সালাদ আদায় করে আর উনি বোঝাতে চেয়েছিলেন যে এসব মসজিদের পাশে পিছনে মানুষের কবর থাকে जी जी जी एक जिज्ञासा करबर से मस्जिद मस्जिद देवाल बल बी थे डने वाम पड़ा जाए सामने जो थे क्षेत्र बस किचुअल केवलर दिखे आज একেবারে মসজিদ সেটে কিন্তু দেয়ালের পরে তাহলে নামাজ পড়া যাবে না কিন্তু অত শক্ত ভাবে বলা যাবে না পাই তাহলে সেই মসজিদে নামাজ পড়বে কারণের ভিতরে কবর নেই তারপরও কিবলার দিকে হচ্ছে সুতরাং ওখান থেকে কবরগুলিকে সরাবে যদি মসজিদ আগের হয় কবর পরের হয় আর মসজিদ যদি পরে হয়েছে কবর আগের ছিল তাহলে মসজিদ সরাই দিবে মসজিদ সরাই দিবে এরকম শির্কের জায়গায় যেখানে শির্কের সম্ভাবনা আছে আজকে যেসব কবর হয়তো কাঁচা কবর আছে কালকে মসজিদের পাশে থাকার কারণে খরচ করবেন কিভাবে মৃত ব্যক্তি যেন করণীয় আমার একটা আলোচনা আছে শুনবেন স্থায়ী দান করার চেষ্টা করবেন যদি বেশি টাকা দান করতে পারেন একটা মসজিদ করে দেন কোথাও মসজিদের অভাব আছে যদি বলেন যে মসজিদ করতে পাঁচ লাখ টাকা বা চার লাখ টাকা তিন লাখ টাকা তো দিতে পারবো না পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার একটা ইসলামিক লাইব্রেরি আপনাদের মসজিদে একটা ইসলাম একটা আলমারি আর কোরআন তফসির যতগুলি হয় হাদিস একটা ইসলামিক লাইব্রেরি করে দেন মসজিদ ভিত্তিক এলাকার লোকদের অজ্ঞতা দূর হবে শহীদ দিন শিখবে শহীদ আকিদা শিখবে আমল শিখবে আর এই লাইব্রেরি চলতেই থাকবে মাঝে মাঝে কিতাব কমবে আবার কিনে দেবেন ঠিক আছে খাওয়া দাওয়া না দেওয়াই ভালো এতিম বাচ্চা হলো খাওয়া দাওয়া না দিয়ে হ্যাঁ না না খাওয়া দাওয়া আপনার টাকা আপনার আপনার যেটা শহীদ দিন সেই মোতাবেক খরচ হবে টাকা অন্যের মোতাবেক কেন খরচ হবে অন্যের খেয়াল খুশি কেনা খরচা গেছে তো বলবেন যে টাকা আমরা আপনি আপনার টাকা দিয়ে আপনি মসজিদে ফ্যান নেই ফ্যান দেন খরচ করে দেখানাই একটা নেগে পাবেন এক তো দুই নম্বর লোক দেখানো কাজ মানুষকে দেখাতে চাই যে একজন লোকে খাওয়াইল কাপড় দশ দিনের খবর দেওয়া যায় মোহাম্মদ